সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হবো ইনশা আল্লাহ দর্শক করেছেন বিশিষ্ট বর্ণনা করেন যে রসুম সাল্লাম তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে ভয় করে চলো আর তুমি কোনো সইয়া বা খারাপ কাজ হয়ে গেলে তার পিটি-পিটি তুমি নেকির কাজ করো ভালো কাজ করো তাহলে তোমার ওই পাপটি মুছে দেবে সুদি আল্লাহ রবাহ আলমিন সেখানে বলছেন ও আর যক্ষু মিন হাইসুল্লাহ ইহাত একজন মোত্তা একজন পরেহেজগারকে আল্লাহ রবাহ আলমিন এমনভাবে রিজেক্ট দেবেন এমনভাবে জীবিকা দেবেন যে সে কল্পনাও করতে পারবে না সে ভাবতেও পারবে না কোথা থেকে তার কাছে রিজেক আসলো আমরা যদি দৃষ্টান্ত খুঁজতে চাই তাহলে মারিয়াম আলাইহালাম যখন বাইতুল মাকদিসে নির্জনী আল্লাহ আবাদত করতেন জাকারিয়া আলাই খালু হিসাবে সেখানে খাবার দিতেন কিন্তু কখনো গিয়ে দেখতেন সেখানে অন্যের প্রবেশের কোনো কোন তারপরেও সেখানে নানারকম খাবার আছে তখন তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেন মারিয়াম। ইয়া মারিয়াম বলো তো দেখি তোমার এই নিয়ামতগুলি কুত থেকে আসলো মরিয়ম তখন বলতেন ও আমিন সেগুলি আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ রবীন্দিন যাকে ইচ্ছা এভাবেই দান করে থাকেন আমরা পৃথিবীতে বহু দৃষ্টান্ত দেখেছি আমাদের সামনে যে বহু অট্টালিকার মালিক হয়েছে বহু সম্পদের মালিক যাদের খবর আমরা পেয়েছি যে তাদের কি এমন একটা বেদি আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন সে বেদির কারণে রোগের কারণে সে যে উদর পূর্তি করে খাবে এটা তার জন্য নিষেধ ওটা তার জন্য নিষেধ এটা নিষেধ সে গুস্ত খেতে পারবে না সে দোকান করতে পারবে না এটা পারবে না ওটা পারবে না মানে তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি মানুষকে সুখের করে না সুখ আল্লাহর পক্ষ থেকে শুধু ও দর্শক বিন্দু আল্লাহ রব্লা আলমিন কিভাবে রিজেক দেবেন একজন বান্দাকে তিনি সবচেয়ে বেশি ভালো জানেন বেশি আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে এবং আপনাকে আল্লাহ রবুল্লাহ আলমিন যেমন বলছেন তুমি জমিনে নেমে পড়ো তোমার দায়িত্ব তুমি পালন করো চুপচাপ বসে থেকে বললাম আল্লাহ খাবার দেবে এরকম নির্দেশ কিন্তু আল্লাহর আলমিন দেন নাই আপনাকে আসবাব আপনাকে ওসাইল আপনাকে মাধ্যম যত উপায় সে উপকরণ গুলি অবলম্বন করতে আল্লাহ বলেছেন অথবা আল্লাহর উপরে তওয়াকুল করতে আল্লাহ বলেছেন আল্লাহ রব্লা আলমীম তার নবির মাধ্যমে জানিয়ে বলেছেন লাউ আং তুম তওয়াক্কুলু না তোমরা যদি আল্লাহর উপরে যথার্থ তাওয়াকুল করতে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলিম তোমাদেরকে সেভাবেই রিজেক দিতেন ক্যামা তুরু জাকু তৈর যেমন করে পাখিদের রিজেক দেওয়া হয় আচ্ছা বলুন তো শুধু ও দর্শক পাখিদের কি গাড়ি আছে পাখিদের কি বিশাল জমি আছে পাখিদের কি খেতখামার আছে মেন ইন্ডাস্ট্রি আছে পাখিদের সংখ্যা কয়টা লক্ষ লক্ষ অগণিত অসংখ্য পাখি সকালবেলা তারা বেরিয়ে যাচ্ছে তাদের সেই যেখানেই তারা গোছলা বানিয়ে থেকেছে সেই গোছলা থেকে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে কিছু নাই খালি পেটে আর সন্ধ্যা যখন হচ্ছে তারা তখন ও দৌড় পূর্তি করে আবার তাদের বাড়িতে ফিরছে কে করল? লক্ষ্য করেছেন তিনি হলেন রাজা কৌ অতির মতি পৃথিবীতে যত প্রাণী আছে সকলেরই রিজেক্ট আল্লাহ রব্ব আলমিন দিচ্ছেন ইব্রাহিম আলিহালাম শিখপুতর ইসমাহিল এবং হাজিরাকে যখন দোয়া করছেন আল্লাহ যারা আনবে তাদেরকে তুমি ইমানি দিয়ে খাবার দিও আল্লাহ আল্লাহর ওমান যারা কুফুরি করবে তাদেরকেও আমি দেব আজকে আল্লাহ রবুল্লাহ আলম যদি এই কুফরি যারা করছে না ফরমানি যারা করছে মাসিয়তের সাগরে ডুবে থাকছে আল্লাহকে মোটেও ভয় করছে না তাদের বিষয়ে যদি প্রতিশোধ গ্রহণ করতেন তাহলে পৃথিবীতে কে আছে রিজেক কে আছে খাবার পেত আর তিনি সকলকে দান করছেন কেয়ামতের ওই দিনে আল্লাহ আল্লাহর প্রত্যেককে তার সামনে হাজির করবেন এবং বিচার করাবেন অতএব আমাদেরকে সে বিষয়গুলি অত্যন্ত যত্ন সহকারে বিচার করতে হবে শুধু দর্শক কিন্তু তা কমন একটি গুরুত্বপূর্ণ দিক যে এই গুণটা যদি আপনার ভিতরে থাকে আপনার ভিতরে যদি সে গুণটা পাওয়া যায় তাহলে আল্লাহ রবী বলছেন তোমার গুনাহকে তিনি মাফ করে দেবেন তাহলে গুনাহ থেকে মুক্ত হতে পারছেন এবং আল্লাহ রবীন্দ্রনাহর যে মুতাকি হবে যে পরহেজগার হবে যে সংযোগশীল হবে তারাই জন্নাত এবং নাহর তারাই সেই জন্নাতের অধিকার হবে যেমাতি পরেজগারদের আবাদতে কবুল করে থাকেন অতএব আপনি যদি মোত্তাকিদের অন্তর্ভুক্ত না হতে পারেন তাহলে কিন্তু আপনার স্বার্থ এবং আপনার সাধনা সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে অতএব আপনাকে সর্বাবস্থায় এই চেষ্টা করতে হবে যেন আপনি মোত্তা হতে পারেন আপনি পরহেজগার হতে পারেন আপনি সংযমশীল হতে পারেন প্রত্যেকটি কর্ম সম্পাদনের সময় আপনি এটা মনে করবেন যে আল্লাহ রবাহ আলমিন আপনাকে দেখছেন এজন্যই রসুল সাল আলী সাহাবিকে বলছেন তুমি যেখানেই থাকো না কোনো সেখানেই তুমি আল্লাহকে ভয় করে চলো রাতের অন্ধকারে তুমি কোনো কাজ করছো সেখানে মনে করবো কেউ না দেখলেও আল্লাহ রবাহ আলমিন দেখতেছেন শুধু ও দর্শকবৃন্দ রসুল্লাহ সাল আলিউসাল্লাম আমাদেরকে এই হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন যে আমরা যেখানেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি না কেন আমরা সব সময় যেন আল্লাহকে স্মরণ করে চলি আর এই স্মরণের মধ্য দিয়ে আমাদের জীবনটা হবে সংযত আমাদের জীবনটা হবে নিয়ন্ত্রিত আমাদের জীবনটা হবে পরিমার্জিত আমাদের জীবনটা হবে নির্দিষ্ট একটি লক্ষ্যে প্রতিষ্ঠিত তবেই আমরা হব মানুষ আর আমরা যখন সত্যিকারতে মানুষ হব আমাদের দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে আজকে সত্যিকার মানুষ নামের মানুষ সারা পৃথিবীতে ভরা আছে কিন্তু প্রকৃত মানবতার সন্তান পাওয়া যায় না কাজেই এমত পরিস্থিতিতে তা কর অনুশীলন ব্যতীত আমরা কিন্তু আল্লাহর সে সান্নিধ্য পাবো না এবং আল্লাহর দয়া পাবো না আর একথা নির্ঘাত সত্য যে আল্লাহর দয়া ব্যতীত আল্লাহর মেহরবানি ব্যতীত আল্লাহর অনুকম্পা ব্যতীত কোন ব্যক্তি সে এগিয়ে যেতেও পারবে না অতএব শুধু ও দর্শক আপনাদের সকলকে আমরা উদার্ত আহ্বান জানাবো যে আসুন আমরা ব্যক্তি ও বেষ্টি সামগ্রিক জীবনে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ রবুল্লাহ আলেমীনকে ভয় করে চলি এবং আল্লাহ রবাহ আলেমিনকে স্মরণ করে চলি তবেই আমাদের জীবনটা সুন্দর হবে জীবন সুন্দর করার জন্যই তো আল্লাহ কোরআন পাঠিয়েছেন জীবন সুন্দর করার জন্যই তো আল্লাহ রবুল্লা আলেমীন তার রসুলকে পাঠিয়েছেন এই জন্য রসুন সাল্লিস্লাম আমাদেরকে যে উপদেশ দিয়েছেন এর চেয়ে চমৎকার মতি এর চেয়ে চমৎকার মূল্যবান বাণী আর হতে পারে না দুর্ভাগ্য যে আমরা এই বাণীগুলি বাস্তবায়ন করছি না রসুন সাল আলী ইসলামের শিক্ষা থেকে দূরে ছিঁকে থাকছি এই ফলস্তুতিতে আমাদের ভিতরে পদস্খলনগুলি ঘটতেছে অথব শুধু ও দক্ষদের কাছে আমি বিনয়ভাবে আরজ করব আসুন আমরা সাহাবারা যেরকম নেখির কাজে প্রতিযোগিতা করতেন সাহাবাইকারগুন যেমন রসুন সাল্লিউসাল্লামকে জান্নাতে যাওয়ার নিকটবর্তী হওয়ার আমল কি জানতে চাইতেন জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করতেন আমরাও জানাতে যাওয়ার চেষ্টা করি আমরা যদি করতে পারি তাহলে বুঝবো যে আমরা হাদিসের দাসটা শুনেছি এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছি আমরা সাধ্যপক্ষে চেষ্টা করবো তৌফিক দেনে হলো আল্লাহ হ্যানা সম্মানিত সুদী ও দর্শক আমাদের যে আলোচনা যেটা সারসংক্ষেপ আলোচনা সেখানে আমরা ফিরে আসব একটু বিরতির পরে আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকুন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 এবং দয়া সৃষ্টি করে দিচ্ছি জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন आलम देर संसार में काल रात 9:30 टाइप आप पुनः संप्रचार সকাল 8 टाइप बांग्लादेशी पीएस टीवी बांग्ला द स्टूडेंट्स ऑफ इस्लामिक इंटरनेशनल स्कूल वेलकम ऑल ऑफ यू अस्सलाम वालेकुम व रहमतुल्लाही व बरकातहू الملك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 সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা যে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে যে তাকওয়া অবলম্বন করার যে গুরুত্ব কতখানি জীবনের প্রতিটি পলে এটা যদি আমরা বাস্তবে উপলব্ধি করে এবং হাদিসের শিক্ষাকে আমরা যদি বাস্তবায়ন করতাম তাহলে কিন্তু আমাদের সমাজ সর্বাঙ্গ সুন্দর সমাজে পরিণত হতে পারত অতপর হাদিসের দ্বিতীয় পর্বে আমরা চলে যাই যেখানে রসমসালাম আমাদেরকে বলছেন তুমি যদি কোনো গুনাহ করে ফেলো তাহলে তারপরে তুমি একটি নেকি ও কাজ করে ফেলো তাহলে ওটা তোমার কুছে যাবে মুছে যাবে রসমসল্লাহআরিউসাল্লাম তিনি আমাদের জন্য একটা দর্শন দিয়েছেন সেটা হচ্ছে যে মানুষ জীবনে ভুল ভ্রান্তি করতেই পারে এজন্য রসমসল্লাহ ওয়ারিউসাল্লাম বলেছেন কুল্লু বনিয়দম হতোয়া সকল আদম সন্তান ভুলে হাইরুল হাত্তিন আতাবন এবং সবচেয়ে উত্তম তারাই যারা ভুল করার পরে সাথে সাথে অনুসূচনায় পড়ে যায় এবং দবা করে এজন্য আল্লাহর যারা অবান্তর কর্ম কখনো করে ফেলে জানতে বুঝতে পারে না শয়তানের চক্রান্তে পড়ে যায় অত ভুল করে ফেলেছে তখন সে কিন্তু আল্লাহকে স্মরণ করে আর বলে তার পাপের জন্য আল্লার কাছে কায় মনোবাক করতে তাকে দয়াময় আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আমি অজান্তে পাপের পাতকে জড়িয়ে পড়েছি দয়াময় তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন রব্লা আলমিন তো কে আছে আল্লাহ ছাড়া কে আছে একজন ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করতে পারে দুর্ভাগ্য যে আজকের মানুষ আল্লাহ রবাহ আলমিনল না আল্লাহ রবাহ আলমিন বলছেন আল্লাহর কাছে তোমা করে না কেন শুধু দর্শক কিন্তু একটি ক্ষমা চাইবে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করার জন্য প্রস্তুত এখানে গুনা বা পাপ দুই বিভক্ত একটা হলো কাবিরা গুণা আর হলো সহিরা গুণা জন্য সকল আমাদের একমত এই ব্যাপারে সেগুলি তৌবা ব্যতীত ক্ষমা হবে না সেজন্য তৌবা করতে হবে আর তৌবা শর্ত হচ্ছে আপনি যে পাপটি করে ফেলেছেন এই পাপ থেকে ফিরে আসা এক নম্বরে আপনি অনুসূচনা করবেন হাই হায় আমার দ্বারা কি কাজটা হলো আমি কি গণনা এটা করেছি এই অনুসূচনা আপনার ভিতরে আসতে হবে সাথে সাথে এই পাপটি আপনাকে বর্জন করতে হবে আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনাকে তিন নম্বরে যে কাজটি করতে হবে আজম জজম প্রত্য সংকল্প আপনি করবেন যে আপনি ওই পাপে আর কোন রায় জড়িয়ে যাবেন না এই তিনটা শর্ত যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার তোবা হয়ে গেল আরও তৌবার যে দোয়াগুলি হাদিসে বর্ণিত আছে সেগুলির মাধ্যমে দোয়া চাইতে হবে এটাই মৌলিক কথা কিন্তু এই তিনটি শর্ত যদি না পাওয়া যায় আর মন্ত্রের মতো যদি আমরা শুধু এই বা শব্দগুলি বলতে থাকি তাহলে কিন্তু কোনো কাজ হবে না অতএব তৌবা হলেও এই তিনটি শর্তের নাম এটা আপনার ভিতরে আছে কিনা সেটা আপনি বিবেচনা করে বিচার করে এরপর আপনি তোবার দোয়া পড়বেন ইনশাআল্লাহ আপনার তৌবা কবল হয়ে যাবে কিন্তু রসুন সালাম অত্র বলছেন যে তোমার পাপ যদি হয়ে যায় কার সাথে নেকি করো এ দ্বারা সমস্ত আলিম আলামার একমত হলো যে মানুষের যে সহায়ত ছোট ছোট গোনা সেগুলি বান্দা যখন নেকি কাজ করে তখন মছে যায় যেমন বান্দা যখন উজু করে শেষ পানি টুকুর ফোটার সাথে সাথে তার ঝরে যায় এমনকি নখের ভিতরে থাকে সেগুলি মানুষ যখন এ সমস্ত নেকির কাজ করে তখন তার ওই গুনাসমূহ মছে যায় শুধু দর্শক বিন্দু হাদিসের তৃতীয় অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখালে বে হাসান আপনি মানুষের সাথে উত্তম আচরণ করুন ভালো ব্যবহার করুন এটি একটি মহৌষ যার মাধ্যমে আপনি অন্যের মন জয় করতে পারবেন যার মাধ্যমে আপনি আপনাকে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে প্রমাণ করতে পারবেন চরিত্র যার নাই তার কিছুই নাই এজন্য বলা যায় যে ক্যারেক্টার যদি হারিয়ে ফেলে তাহলে সব কিছু হারিয়ে যায় চরিত্র অমূল্য সম্পদ সেটা অর্জন করা সেই ব্যক্তিত্বের দরজায় পৌঁছা বড়ই কঠিন কিন্তু নষ্ট হতে এক সেকেন্ডও লাগে না সেজন্য আপনাকে রসুল সাল আলিয়াম বলছেন যে আপনি মানুষের সাথে বালো ব্যবহার করুন উত্তম চরিত্র করুন রসুলসল্ল আলিউসাল্লাম মুসলিম শরীরের খাদিসে বলেছেন যে ন্যায়সঙ্গত কাজ সেটা যদি আদনাও হয় ছোট্টও হয় তবু সেটাকে তুমি তুচ্ছ মনে করে হেলায় উড়িয়ে দিও না কেন তুমি যদি হেলায় উড়িয়ে দাও তাহলে কি দাঁড়াবে তাহলে তোমারই তো ক্ষতি হলো আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ওই ছোট্ট তোমার নেকিটা তুমি যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে হাস্যজর চেহারায় মিলিত হোক তাহলে এটাও যে তোমার জন্য একটা বড় নেকি সেই নেকি তোমার বড়ই কাজে এসে যাবে কাজেই শুধু ও দর্শকবৃন্দ মানুষের সাথে মহামেলা মানুষের সাথে লেনদেন মানুষের সাথে চলাফেরা করা এটা খুবই একটি কঠিন কাজ মানুষ কিন্তু পরীক্ষার মাধ্যমে চিহ্নিত হয় কে সত্যিকার বন্ধু কে আপন কে পর পার্থক্যের বিষয় হচ্ছে মহামেলা এই জন্য মহামেলাতে অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে আপনি মানুষের সাথে সদাচরণ করবেন ভালো ব্যবহার করবেন মানুষের হাস্যমুখ চেহারায় কথা বলবেন আপনার ব্যবহার যদি ভালো না হয় আপনার চেহারার মধ্যে যদি সেই লাবণ্যতা না থাকে হাস্যজ্জ্বলতা না থাকে তাহলে আপনাকে দেখে মানুষ তো দিন শিখবে না মানুষ তো আপনার কাছে আসবে না আপনি রৌড় মেজাজি রুক্ষ মেজাজে হিসাবে তাদের কাছে পরিগণিত হবেন এবং সমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে সমাজ আপনাকে বর্জন করবে সমাজে আপনার কোনো মূল্য থাকবে না অতএব রসুল্লাহ সাল্লাসাল্লাম যে তিনটি কথা হাদিসের মধ্যে বলছেন এক নম্বরে বলছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চল এর চেয়ে ঔষধ আর হতে পারে না আত্মশুদ্ধির এর চেয়ে উপায় আর হতে পারে না দুই নম্বর তোমার দ্বারা যদি ছোটোখাটো পাপ হয়ে যায় গোনা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তুমি কি আল্লাহর কাছে ফিরে এসো আল্লাহকে ডাকো এবং তুমি আরেকটা নেকির কাজ করে ফেলো তুমি যখন নেকি করো তখন কিন্তু ওই নেকির মাধ্যমেই তোমার ওই গোনাটি মুছে যাবে অতঃপর রসুন সাল্লাহ আলি হাসাল্লাম তৃতীয়বারে আমাদেরকে বলছেন যে ওখা বি হাসান একজন মানুষের সাথে উত্তম ব্যবহার করবে একজন মানুষের সাথে সৎ ব্যবহার করবে একজন মানুষের সাথে নিজেকে একজন মানুষ হিসাবে উপস্থাপন করবে আপনার কথা আপনার চলা আপনার ওঠা আপনার বসা আপনার হাসি আপনার বক্তব্য আপনার উপস্থাপন আপনার কাউকে সাদর সম্বাসন জানানো কাউকে প্রস্থান করা বিদায় দেওয়া সবটাই হতে হবে আদর্শের বৃত্তিতে আর আর আদর্শের বৃত্তিতে যদি হয় তাহলে আপনি মনুষ্যত্বের একটা শীর্ষ পর্যায়ে আপনি উঠতে পারবেন প্রিয় নবী সাল আলাইসাল্লাম আমাদের কল্যাণকামী হিসাবে আমাদের মঙ্গলকামী হিসাবে হিসাবে কিসে কল্যাণ নিহিত আছে এবং কিসে সে অকল্যাণ নিহিত আছে তিনি ভালো জানতেন আল্লাহর পক্ষ থেকে সেজন্যই তিনি আমাদেরকে অত্র হাতিসখানায় চমৎকার তিনটি উপদেশ প্রদান করেছেন অতএব আমরা যদি এই তিনটি উপদেশকে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমরা খাঁটি মানুষ হয়ে যাব এবং আমরা মত্তাকি হয়ে যাব। নিষ্পাপ হয়ে যাব এবং মানুষের কাছে আমরা কিন্তু প্রশংসার পাত্র হব আল্লাহর কাছে প্রিয়বান্দা হব। আমরা জানি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইনামিনিয়া রিকুম আহসান তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম সেই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম এবং রসুলসাল আলী ওপরে খাদিসে বলেছেন যে কেয়ামতের দিনে যে মানুষটি সবচেয়ে বেশি আমার কাছে আসবে আমার সান্নিধ্য পাবে আমার নিকটতম স্থান পাবে সে হবে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী অতইব উত্তম চরিত্রের উত্তম নমুনা পিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লীসাল্লামের আদর্শ অনুযায়ী আপনাকে ওইভাবে উত্তম নমুনা স্থাপন করতে হবে এই জন্য রসুল সাল্লাহ আরিউসাল্লাম আরও বলে দিয়েছেন যে কেয়ামতের মাঠে একজন মানুষের নেকি ওজন করা হবে অনেক আমলটা থাকতে পারে সলাাম হজ জাকাত অনেক কিছুই থাকতে পারে কিন্তু চরিত্র একটা অমূল্য রত্ন এই অমূল্য রত্নটির দাম তখন কি হবে রসুল সাল্লাহ আরিউসাল্লাম বলেন যে আপনার কেয়ামতে নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে একজন মানুষের চরিত্র এখানে দুশ্চরিত্রের কোন স্থান নেই ইসলাম আপনাকে চরিত্রবান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে ইসলাম আপনাকে মনুষ্যত্বের যে ট্রেনিং দিয়েছে সেটা যদি আজকের মুসলিমরা বুঝতে না পারেন তাহলে এর হতবাগা আর কি হতে পারে শুধু ও দর্শক বৃন্দ আজকে বর্তমান সমাজে অমুসলিমদের কাছে ইসলাম যে পেশ করব সে পেশ করার উপায়টা কি আগে রসুল্ল আলিয়াস্লামকে দেখে সাহাবাই করম রিজওয়ান্লাহী আলহিম আজবাইনদের চরিত্র দেখে মানুষ মোহিত হয়ে আফাজা দলে দলে ইসলামের ভিতরে রীক্ষিত হয়েছেন ইসলামের সুশীতল ছায়াতলে তারা এসেছেন আর আজকে আমরা কিন্তু আমরা কোরআনের সাথে হাদিসের সাথে নবীর শিক্ষার সাথে আমাদের সমন্বয়ে নাই বৈপরীত্য থাকার কারণে আমরা এক এবং ইসলাম আরেক প্রান্তে কোরআনেক আমরা আরেক রসুরের হাদিস এক প্রান্তে আমরা আরেক এক প্রান্তে এরই কারণে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে আসলে একটা মডেল হওয়া যাচ্ছে না আদর্শ হওয়া যাচ্ছে না নমুনা হওয়া যাচ্ছে না যে তাকে দেখে মানুষ বলবে যে এটাই বেস্ট এটাই সর্বোত্তম এটাই ওসোয়া এটাই আদর্শ স্বানিত শুধু ও দর্শকবৃন্দ যে কথাটি আমরা উপসংহারে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে এই হাদিস। আমাদেরকে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষার আলোকে আমাদের জীবনটাকে গঠন করার জন্য এই হাদিস আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনার বাস্তবায়ন প্রতিফলন আমাদের জীবনে হচ্ছে কিনা সেটা পরোক্ষরে দেখার জন্য আপনাকে সংসারের অভিভাবক আপনার সন্তানরা উত্তম চরিত্রের অধিকারী কিনা আপনার সন্তানরা কোনো পাপের মধ্যে জড়িয়ে পড়ছে কিনা এটার দায়িত্ব কিন্তু আপনার কাজী হাদিসটাকে যখন আমরা বাস্তবে রূপায়নের চেষ্টা করব। তখন কিন্তু আমাদের সমাজ পরিশীলিত হবে এবং সুশীল সমাজ হিসাবে গণ্য হবে আমি যে পয়েন্ট প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে থাকি সেটা হলো যে আজকে একজন অমুসলিমের কাছে ইসলামকে পেশ করতে গেলে আমরা ওসুয়া হিসেবে কাকে দেখাই অতএব আমরা তখন মানুষকে বলি যে আপনি কোরআনকে এবং রসৌল্লাহ সাল ইসলামের হাদিস সমূহকে আপনি অনুসরণ করুন কোরআন দিয়ে হাদিস দি ইসলামকে বিচার করুন বর্তমান জমানের মুসলিম দিয়ে বিচার করলে যথার্থ বিচার হবে না অতএব আমরা হে মুসলিমগণ আমরা নিজেরা চেষ্টা করি সাধনা করি এবং আমরা সকলে মিলে উদ্যোগ গ্রহণ করি যেন আমরা সাবধান ও সতর্কতার সাথে ইসলামের প্রত্যেকটি বিষয়কে বাস্তবায়ন করতে পারি শুধু ও দর্শকবৃন্দ আজকের হাদিসটার মূল বক্তব্য আমরা যেখানেই থাকি না কোনো এক নম্বরে তাকে অবলম্বন করে চলব দুই নম্বরে যদি আমাদের দ্বারা কোনো সময় কোনো গুণা হয়ে থাকে তার সাথে সাথে আমরা নেখি করার চেষ্টা করব তিন নম্বরে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। এই তিনটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তবেই আমরা উত্তম মানুষ হিসাবে পরিগণিত হব আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে এই হাদিসটির উপরে আমল করে খাঁটি মানুষ হওয়ার দান করুন আমিন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 जकत बैंक सच रोड बेमिंग শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খাই জি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান